বিসমিল্লাহির রহমানির রহিম পরংকৃ নামায় ও অসংগ আলো আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সম্মানিত মোহন সমস্ত প্রশংসা সমস্ত সৃষ্টি জগতের আসমান জমিন সবকিছুর ঊর্ধ্বে সমুন্নত তিনি তার আরো সে সমুন্নত থেকে সমস্ত সৃষ্টির যেখানেই সেসব অবস্থান হোক না কেন খবর রাখেন এবং সবকিছুই তার পরিবেষ্টজনিত রয়েছে সবকিছুকে এই সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাবুল আলমিন রেজিক দান করেন এবং সবকিছুর হায়াত মত সৃষ্টির সবকিছুর মালিক সাল যিনি এক দাসীর পরীক্ষা করেছিলেন জিজ্ঞেস করে যে আইন আল্লাহ সেই মুসলিমের হাদিস রয়েছে আল্লাহ কোথায় সেই দাসী মুসলিম কি মুসলিম না এর পরীক্ষার জন্য দুটি প্রশ্ন করেছিলেন আল্লাহ কোথায় তিনি আকাশে অর্থাৎ আকাশের সমস্ত আকাশের অর্ধে আর সবকিছুর অর্ধে আল্লাহ রবাহ দ্বিতীয় প্রশ্ন করেছিলেন ওমান আনা আমি কে তখন উত্তরে সেই মহিলা বা মেয়েটি বলেছিল দাসী স্বাধীন করে দাও কারণ এটি হচ্ছে ইমানদার সুতরাং তাকে স্বাধীন করার ফজিল তো আরো বেশি রয়েছে তার গুরুত্ব আরো বেশি রয়েছে যদিও তারপর কোন আল্লাহ রবুল আলমীন তার আরো সে সমুন্নত সমস্ত শিশু জগতের ঊর্ধ্বে এই বিষয়টি আকিদা ওয়াসে তিনবার করে এসেছে একবার কোরআন কেরিমের আয়াতের আলোকে আয়াতের তার নিরানব্বই পৃষ্ঠায় রয়েছে আর তারপরে অসুরুল্লাহ সাল ইসলামের তিনটি হাদিস নিয়েছেন একবার যেটা এই কিতাবের একশো তেতাল্লিশ রয়েছে আর তারপরে भाषे एक, एक पृष्ठ तीन जैसे रही तीन टी विषय आलोचना धारावाहिक दर्श आलोचना चलतेडी तेजतम करीम कलम्पर् रही आगामी आज के विषय भारत बांग पाकिस्तान जनगन्त दूर कथा आलम समाज मध्य भ्रांति दला आल रही गुमराही रही এবং এতে সাধারণ আলেম সমাজ নয় বড়ো বড়ো আলেমদের বিভ্রান্তি হয়েছে যাদের নামে অনেকে প্রতারিত যাদের লিখনীতে বেশ কিছু ভালো বিষয় থাকায় তাদের যে বড় বড় আকিদার ত্রুটি রয়েছে সেগুলি চোখের আড়ালে চলে গেছে বা ঢেকে রেখে দেওয়া হয়েছে যে হক সেগুলি কি বাতিলটাকে ভুলটাকে ভুলটাকে সহি বাতিল কি হক হ্যাঁ মিথ্যা সত্য মনে করা হচ্ছে সুতরাং এসব ভ্রান্ত আকিদার থেকে সতর্ক করা ফরজ फसिर थे मफास तफसर क्षेत्र अने के मानस उत्साहित कर নিজেই ভুল বুঝে আছে ইসলাম যার ফলে বলে যে আপনার অমুক তফসির পড়বে অজমা হাফিলে এসে বলে সেই তফসিরে এই ধরনের মারাত্মক আঁকি দেয় না করব না করব না হাত কোথায় বাঁধব এগুলি মাসলা নয় এগুলি সন্ন্যার মশলা বরং আঁকি সমস্যা একেবারে কোরআন এবং সন্না বিরোধী আঁকি দেবে সাহাবাইকে রাম তাবেন আইন আরবা এবং এটাই তো ঠিক এটাই তো ঠিক আলের জন্য দিক বলা যায় কেউ বলল আল্লাহ সর্বতর বিরাজমান কেউ বললো আল্লাহ কলবে কলবে হ্যাঁ যত কলব তত আল্লাহ যত আল্লাহ হ্যাঁ হির মধ্যে অন্ধকারে থেকে মরে যাবে আর না যাত বড় মুশকিল হয়ে যাবে আসুন আপনাদেরকে প্রথম আখিরা ওয়াসিয়া থেকে শোনাই পৃষ্ঠা নম্বর নিরানব্বই समुन्नत प्रमाण मान अल्लाम পুরা দর্শ করবো না কারণ পুরাদ আছে সাতটি আয়তের ব্যাখ্যা এবং কি বলতে চাই সব বলা আছে পর্বটা এগারো নম্বর একাদশ পর্ব এগারো নম্বর পর্ব বিস্তারিত আলোচনা আছে এখানে সাতটি জায়গায় কোরআনে খেলে রয়েছে আল্লাহ কোথায় আছেন আল্লাহ কোথায় আছেন সাতটি আয়াতের একটি আয়াত সুরে আরাফে প্রথম সুরে আরফের আয়ত নম্বর তারপরে 3 ই রাদের আয়াত আয়াত আলিফুল সজদার বলছেন যেটাকে সুরাই সাজদা বলা হয় সেটাকে আলিফুল্লাহাম সাজা বলেছে সুরায় সাজার আয়াত নম্বর হচ্ছে চার তারপরে সুর আহাদের আয়াত নম্বর হচ্ছে এই সাতটি আয়াত এখানে উল্লেখ করেছেন ইস্তাওয়া শব্দটি এসছে ইসতেওয়ার অর্থ সম্পর্কে মানা সম্পর্কে আরবি ভাষাতে এর অর্থ কি হয় অ্যারাবিক টু অ্যারাবিক ইস্তাওয়া আরবি শব্দ এর আরবিতে কি কি অর্থ হতে পারে मानसा हवा वायदा आरोह कर चढ़ा वस्ता সমাসীন হওয়া অস্তাকার মানে কোথাও স্থান গ্রহণ করা ইস্তাকার কোথাও হওয়া। এই চারটি অর্থের চারিদিকেই ঘুরছে সালাফেসেরাম তাবেইন তাবা তাবেইন স্বর্ণযুগের মানুষ বা ওলামাই কেরামদের সির ইস্তে সব যা এই আয়াতের কারিমা গুলিতে বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহর আর এক বিদা তিন কলবে কল আল্লাহর আরস আরে মমিনের কলবই তো আল্লাহর আরোস তাহলে তো আবার ফিরেছিল আসলে আরো সব সবার ভিতরে আপনার ভিতরে আছে তাই না কাফের ভিতরে আছে ওরও কলব আছে আমি এই লোকটাকে দোষের কথা বললো না তো আল্লাহ কে চেষ্টা করো তোর নিয়ত তো বলছে আল্লাহকে চেষ্টা করব হ্যাঁ এই আকিল তো হিন্দু ধর্মের যে আমরা মূর্তি সবকিছুতেই বিরাজমান তো মূর্তিতে ওপরও আল্লাহ আছে हादी गा एक तेताल नम्बर पदिसेबा देते বলছেন এটা আমাদের আলোচনার সতেরোতম পর্ব ছিল বা এরকম এরকম এখানে তিনটি হাদিস আর সাহুল অধ্যায় কায়ম করছেন হাফাজ আল্লাহ রবীন্দিনের সৃষ্টির উর্ধ্ব হওয়া এবং তার আরো সে থাকা সৃষ্টির ঊর্ধ্ব আছেন আল্লাহ আরসে আলমী আছেন। তারপরে তখন একটি দোয়া নিয়ে অসুস্থ ব্যক্তির আহ ক্ষেত্রে দরাব্বন আল্লা আমাদের দেব কোথায় আকাশ মানে আকাশের উপরে আলাসমাই এই বলে হাদিস তারপরে দ্বিতীয় করলেনা সুবিচার করলেন না কাউকে বেশি দিলেন কাউকে কম দিলেন সেই সময় বলেছিলেন আক্ষেপ করে আল্লা সময় আমাকে তোমার যুগের ওই জাদুঘরদেরকে ফেরাউন কি করেছিল শুলে চড়িয়েছিল সেখানে তোমাদেরকে খেজুর গাছে ফি আছে ওখানে খেজুর গাছে কি করব। মানে শুলে চড়াবো তো খেজুর গাছে ভাষী জানে তৃতীয় হাদিস ছিল ওই যে দাসির হাদিসমের হাদিস পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস জি तीन उपुक्त होते नहीं विस्तारित आलोचना पेश करबा देखा हल्ला एक सौ तेसठी पृष्ठ তিনি বলছেন এটা আমাদের একুশতম করব গত সপ্তাহের আগের সপ্তাহের আলোচনাতে ছিল অজুবুল ইমানে আলার সে আল্লাহর আর সে হওয়ার উপর ইমান রাখা ফরজ এবং তিনি তার সৃষ্টির সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ যেমন আরস কুরসিও আল্লাহ সৃষ্টি ঠিক না তা আল্লাহ আরস কুরশির সাঁতানের সবকিছু উর্ধে মানে সৃষ্টির কোথাও ভিতরে না যে আল্লাহর আপনার চারদিকে আল্লাহর কোন সৃষ্টি আছে না আল্লাহ সমস্ত সৃষ্টি দৌড়বে मर्मेज आयात दलिल्ला क्षेत्र उपयोगी आल्ला क्षेत्र क्वंद नहीं द्वंद होते सृष्टि प्रथम तुलना तो नीचे ना आल्ला कारोकि चलो এতে বিস্তারিত আলোচনা করেছেন শেখ হলিস আর শেষ খানে তিনি বলছেন যে চন্দ্র তো আমাদের সাথে থাকে এটাও তো আমরা বলি অর্থাৎ চন্দ্র কত দূরে আছে চন্দ্র আল্লাহর সামনে আল্লাহর ক্ষতির সৃষ্টি সেই সম্পর্কে যদি বললেন চাঁদ আমার সামনে এই কেন থাকলো সাথে চাঁদ আপনার সামনে বলছে আমার সাথেই দেশে বাংলাদেশে গেলো আমার সাথে অস্ট্রেলিয়া গেল আমার সাথে আমেরিকা কেনাডা গেল আমার সাথে অথচ আল্লাহর সামনে আল্লাহ কুচুর সৃষ্টি তো আল্লাহর বলে আলামি তার আর সমুন্নত সমস্ত শিশু উর্ধে থেকে আপনার আমার সাথে কোন বিরোধ নেই তাই বলছেন অহ সুবাহি আল্লাহ সুবাহ তার আড়সের ওপরে কিন্তু রাকিবন আলা তিনি তার সৃষ্টি পর্যবেক্ষণ করছেন আলিম এবং তার আধিপত্য সমস্ত সৃষ্টির ওপর রয়েছে সবকিছুর খবর রাখছেন এর আগে মানির এছাড়াও যেসব অর্থ আল্লাহ রবুল আলমিনের সাথে হওয়ার হইতে পারে আমভাবে খাস ভাবে দুটোর বিস্তারিত আলোচনা এর আগে করা হয়েছে তো এই ছিল আল্লাহ রবীন্দ্রকি আল্লাহ রব আলিনের আরস কোথায় সমস্ত আর আল্লাহ রব্লা ফালাস আল্লাহ আরস এর উপরে আসমানের উপরে আল্লাহ রাবুল আরস এটা প্রমাণ হলো হাজি আব্বু আল্লাহ ইসামাই তারপরে আমিন তুমান पृष्टानम सत्तरे अल्लाह रबुल आलम आगमन आल्लासब हालत आकली মালিক আহমদ আর মহাদিস রামি মুসলিম সমস্ত আইন মাইকার এই আকিদার উপর এই যুগ যুগ ধরে ছিল তারপরে আশাড়ি মতবাদ আর এই মাতরিদি মতবাদ আর রকম। گری درشن میلہ گمراہی متباد گمراہ کر আল্লাহ আগমনের আলোচনা সৃষ্টি জগতের মাঝে আল্লা আলী কবি জাল আলী যেমনটা আল্লাহর জন্য উপযোগী হইতে পারে আশা তার আশাটা আমাদের আশার মত না তার আগমনটা আমাদের আছে ঘিরে নেই আমার ডান আছে বাম আছে সামনে আছে পিছনে আছে যে জায়গাগুলো আছে এই জায়গাটাও কি করেছে আমাকে আপনাকে ঘিরে আছে আল্লাহ ক্ষেত্রে প্রচুর না এটা নাই तो जोन्नों जोन्नों आशा जाने की बुझी जो चले जायर ता खाली ठीक ना जो अपन क्लस आलोचना जो चले जाब तेयर गुल खाली हल्ट खाली তো আল্লাহ রব আগম এক জায়গায় না এইসব কথা আপনার মগজে আসামে আল্লাহকে কার তুলনা করলেন আপনার সাথে আমার সাথে সৃষ্টি জগতের সাথে তুলনা করলেন আমাদের ক্ষেত্রে এটা হয়। যে এক প্লেস থেকে আরেক প্লেসে গেলে আগের প্লেসটি শুন্য এখানে তিনটি আয়াত আয়াতিয়া এই কাফেরা বা কি এই অপেক্ষায় রয়েছে যে অতদিন সংশোধন করবে না যতদিন এই অবস্থা না হবে যে তাদের কাছে আল্লাহ আগমন করু ফিজমালার আগমন করু যেদিন বিচার দিবসে আর পাক সেই দিনের অপেক্ষায় আছো সেই দিন হুশ হবে না এখন হুঁশ হবে আল্লাহ বলছে এখানে তাদের কাছে আল্লাহ আসবেন আল্লাহর আগমনের কথা শোন না শোনা সুরাবাক দ্বিতীয় আয়াত হচ্ছে বলছেন যে তারা কি অপেক্ষায় রয়েছে তাদের কাছে তার আগমন করুক আও ইয়াতিয়া রব্ব অথবা হে নবী তোমার রব আসুক এর অপেক্ষাই রয়েছে তোমার কিছু নিদর্শন বড় কিছু চলে আসুক মানে সংশোধন করবে পশ্চিম দিক থেকে আল্লাহ নেওয়ার লক্ষণ করবে তখন কোথায় সংশোধন এতো কি পাওয়া গেলো রব্যকা তোমার রবের আগমনের অপেক্ষায় রয়েছে তার মানে আগমন ঘটবে না ঘটবে না ঘটবে না আর আমাদের হিসাব হবে না জবাব দিতে হবে না এ যা দুঃখ যখন জমিনকে চূর্ণ বিচন্ন করে দেওয়া যা রব এবং তোমার রব যা মানে আগমন করবেন আতা আতা মানেও আসা আর যা জিও মানেও আসা আর তোমার রব আসবেন মালাকু আর ফেরিস্তা আসবেন সফা সফা সারি বুদ্ধ আল্লাহ রব যখন আগমন করবেন বিচার দিবস বিচার করার জন্য তখন অসংখ্য ফেরিস্তা অসংখ্য ফেরিস্তা যদি লাখ লাখ বলি ভুল হবে কোটি কোটি বলি তো ভুল হবে কারণ তাদের সংখ্যা লাখ লাখ কোটি কোটি যে ধারণা আমাদের সেনাবাহিনীর তো ফেরেস্তারা সারিবদ্ধ হবে আসবে এসে হাজির হাবিস আল্লাহ রব আলমীর সামনে এ তিনটি কি প্রমাণ করলো। আল্লাহর আগমন مجی من آسا تو یوم الامتے دن کی رکم اللہ رحمت آس بھ আল্লাহ আসবেন মানে আল্লাহর রহমত আসবে না আল্লাহর হুকুম আসবে আল্লাহর অর্ডার আসবে আল্লাহর আজাব আসবে এই সব তাহিল এগুলো এগুলো অর্থের বিকৃতি আল্লাহর আগমনের কথা বলা হয়েছে বেজাতে সতাগত হবে আসবেন আল্লাহ রহমান আল্লাহ বলেছেন ইতি আল্লাহ না আল্লাহর হুকুম আসবে আল্লাহর অর্ডার আসবে আল্লাহর ফায়সাল আসবে এগুলো করার অধিকারটা দিল কে আপনাকে এমন আমাকে আল্লাহ যে সত্যাগত ভাবে আসবেন আল্লাহি যেমনটা আল্লাহর কর্মগত গুণ আমরা আলোচনা তো করেছি আল্লাহর গুণ হচ্ছে দুই একটা হচ্ছে সেফাতে জাতিয়া সত্যাগত গুণ আর হচ্ছে সেফাতে ফেলিয়া মানে আল্লাহর কর্মগত গুণ মানে আল্লাহর এমন গুণ যেগুলো আল্লাহ করেন সেসব গুণগুলি বা বর্ণনা এ আকিদে তাইম তার ছাত্র ইবনুল তাইম ইহান এ সম্পর্কে আলোচনা করেছেন যা আর বেশি আলোচনা যাচ্ছি না কারণ जो थे समय समुन्नत समस्त सृष्टिर हाँ समस्त जमीन आसमान सात आसमान द्वित आसबें कचार कर हिसाब ने अमल कैमा हासुरठ জন্য যেমনটা উপযুক্ত হয় এই বিষয়গুলি এখন একটি তফসির থেকে আপনাদের শোনাবো যে তফসির সম্পর্কে আপনাদেরকে বিভ্রান্ত করে থাকে একটা আর একটা হচ্ছে অনেকে বলে থাকেন ওয়াইজ বক্তারা এই তফসির দশা দেখেন তাফসিরে। আয়াত নম্বর ষোলোতে কি আছে এটা পড়লাম আয়াত তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সপ্তাহ কে বলে সেই আল্লাহ কে বলে আকাশে নিশ্চিন্ন করে দিতে পারে তোমার একটু ভয় করো না এই জমিনে তোমার পাপ করছো পাপে ডুবে আছো এই হচ্ছে আয়াত এই আয়াতের তাসির করতে গিয়ে আর তিনি যে আমল নিয়ে চলে গেছেন নেব করেন আর ভুল আল্লাহ মাফ করে দেন কারণ ইচ্ছা করে উনি ভুল করেন ভুলে শিকার হয়েছে। মানুষ ভুলের ঊর্ধ্ব না কিন্তু সবচেয়ে বড় সমস্যা যে মাসলা মাস্লা ফেকি মাসলামের ভুল নয় আকিদাগত ভুল যার ফলে তারপরেও বলবো যে তিনি একজন মুসলিম এবং দিনের অনেক খেদমত করেছেন কিন্তু ভুল সেই সতর্ক করা ফরজ আর আপনাদের ফিরে আসা ফরজ যেখানে ফেকি মাসলাতেও যদি হক স্পষ্ট হয়ে যায় ফিরে আসা ফরজ তারপরে বলবেন সন্নতি নাই ছুটলো কিন্তু এটা সন্ন্যত ছোটাছুটির ব্যাপার নয় যে একটা সন্নতি নাই ছুটেছে এই না কমেছে কত বড় ২৫ আমি আপনাদেরকে শোনাব উর্দু তার সিদে কারণ বাংলা তার আমার কাছে সবগুলি নাই যদি এক দুটো তো ফিমুল কোরআন ছিল কিন্তু উর্দুগুলি সবগুলি আলহামদুলিল্লাহ তার কাছে ছিল সবগুলি দিয়ে গেছেন কাজ করা আছে যে পাতা নম্বর গুলি দিয়ে উনি শুরুতে রেখে দিয়েছেন পাতা নম্বর গুলি দেওয়া আছে আমাকে শুধু পাতা নম্বরটা দেখতে হয় আপনাদের পড়ে শুনে সুবিধা হয়েছে জি বাংলা নিয়ে আসলে এক পড়ার জন্য लम्बा एक ना गोटाई रे आई उर्दू थे पढ़े शुना उर्दू थे पढ़ाते एक फायदा आज उर्दू हमिजिन कितब मौलाना मर्द बोझा गया उर्दू भाषा लिखे भाषा उठाना उर्दू छोड़ भाषा उर्दू छोड़ पढ़ा उत की, की सुन तुम मन सामाई तुमको निर्भीक भाई करना सत्ता के जेनेकाशे रखें টিকা নব পৌঁছিস মতল কি আল্লাহ আসমানা জান আসমান বলকে লমকে কি খুদা খুদা রাখা ہے۔ খোদা আল্লাহকে খোদা বলা এটা আপত্তিকর কারণ নিরানব্বই টি নামের কোন একটি খোদা না যে হুজুর হুজুর বিদায় আলেম আর কোরআন আলেমের মাঝে এটা একটা পার্থক্য যে আমরা জীবনেও খোদা বলবো না খোদা হাফেজ না কি বলবো আল্লাহ হাফেজ কোরআন এখানে হাফেজ আছে আল্লাহ হাফেজ ছেলেদের কেন খোদা হবে আল্লাহ বলতে কষ্ট লাগছে নাকি আপনাকে বদব্যাস কেন আপনাদের জি হাই তারপরে বিদায়ের সময় সন্নতি দোয়া এটা আল্লাহ ভাই সন্নতি দোয়া হচ্ছে বিদায়ী বলি সেটা যদি আমার আপনার জানা থাকে সেটা আলাদা বিষয় কিন্তু সুন্নতির দা মুখস্ত করলাম না আজ সারা জীবন শুধু আল্লাহ হাফেজ করলাম এটা একটা প্রশ্ন চিহ্ন বোঝা গেছে না আপত্তি বলছেন যে কেন আল্লাহ আসমানের কথা বলা হইলো আমেন তুমান ভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তো আসমান কি তারা দেখতে কোন দিকে তাকায় আল্লাহ দিকে তাকাই প্রাকৃতিক ভাবে তাকায় সেই জন্য আল্লাহ বলেছেন দেখেন কোন ভুল ভাই আমাদের প্রকৃতিতে একটা দলিল আছে কি যে আমাদের নেচারটা কোন দিকে আল্লাহকে খোঁজার জন্য উপরে এটাই দলিল যে আল্লাহ আছে কিন্তু উনি উল্টে দিচ্ছেন বলছেন না না আল্লাহ উপরে নাই বরং মানুষের প্রকৃতি ওপর দিকে যায় সেই জন্য মানুষের অনুযায়ী তখন কোন দিকে হাত উঠায় আকাশের দিকে উঠায় কি আফতকে মৌকা সব সহারো সে মায়ুস হতা আসমানকে খোদা সে ফরিয়া করতে হয় যখন সবকিছু থেকে নিরশ যায় যে আমি নিরুপায় হয়ে গেছি তখন কোন দিকে আকাশের দিকে আমার ওপর ওপর থেকে কি হয়েছে বালা মুসিবত নাজেল হয়েছে গরমি তোর পর হাসে চিজকে মতালে আল্লাহ অসাধারণ কিছু নিয়াম যদি পাই কি করে আপনি এত দূরে এগিয়ে গেলেন বা এটা পেলেন বলছে ওপরের না। এই জন্য বলেছে আল্লাহ আসলে কিন্তু আয় আল্লাহ কি ভেজে কিতাবের সামাবিয়ে আসমানি কিতাব আসমানি কিতাব বলছি না বলছি না আল্লাহর কিতাব বলি এইটাকেও মাঝে মাঝে আসমন থেকে আল্লাহ নাজেল করেছেন বলছে এটা কেন বলা হয় আসমানি কিতাব আল্লাহ তালা কি ভেজুই কিতাব কে কতবে স্বাভাবিক আসমানি কাহা যাত আসমানি কিতাব বলা হয় কিন্তু আল্লাহ যে ওপরে আছেন আর ওই দিক থেকে নাজেল করেছেন আসমানি কিতাব ওইটা রাজি নাই এই ব্যাখ্যা মন্ত্রা এক লি রসলাম মোমিন গোলাম আজাদ লি আজাদ সকুর হুজুরা উংলি ছে আসমানা করি স্পষ্ট দৌড়ি আল্লাহ आसमान थका उड़िए दिल उड़ दिल्ली আমি পড়ি না আপনার শ্রম ভুল পথে করবেন না আপনার সহিদা শিখতে অনেক বাকি আপনার সহিদা আমল জানার ক্ষেত্রে এলাম আসল কারণ অনেক কিছু বাকি কি শিখেছেন ইসলামী এই সব বিদ্যার্থী পড়ায় সময় নষ্ট করবেন না এটা ভালো আলমদের পড়ার জন্য অথবা কারো সন্দেহ আল্লাহ রানায়ুহ এলাই খানা ফেরিস্তা এবং রু মানে জিবরাইল আলী তার দিকে আরোহণ করে চড়ে তার দিকে আল্লাহর দিকে ঠিক না আল্লাহর দিকে চড়ে মানে আল্লাহ তাহলে উপরে আছে এই যে প্রমাণ এইটারও অবব্যাখ্যা করছেন মৌদুদিন টিকা নম্বর চারে বলছেন এই সুরার তি যে আল্লাহ তালা কে বারে মে ইয়ে তস্বর নহ কে যা সকি খাস মকাম পর আল্লাহ সম্পর্কে এই ধারণা করাই যাবে না যে তিনি কোনো বিশেষ ধারণা করা যাবে না কেউ কেকি জাত জামান ও মকান মোনাজ্জা হে আল্লাহ সত্তা কাল এবং স্থান থেকে পবিত্র কাল এবং স্থান থেকে पवित्रिकारापर आल्लाबुल आलमी आसमान थार विषय कर आल्ला रबुल आलमी क्षेत्र बोला विषय की आलोचना कर लो যে আয়াতিবদ্ধ ভাবে আসবে তাই না এই আয়াত হচ্ছে আয়াত নম্বর বাইশ তাই বলছেন আয়াত নম্বর টিকা নম্বর ষোলো বলছেন আসল আলফাজ হ্যা যা আর আসল শব্দ করানোর হচ্ছে যা রবা মানে তোমার রব আসবেন যদি অতীতের অতীতের ক্রিয়া কিন্তু তারপরে শুনে ওনার অবব্যাখ্যা জাহির হালা কি এক জগস জগতকল হই সবাল পা ন থেকে আরেক আসবেন এটা প্রশ্ন উঠে না কি বুঝলেন আবার শোনা উর্দু তো তাই না আল্লাহ এটা স্পষ্ট আল্লাহ মুদা কি এক জগ থেকে থেকে আল্লাহ এক জগা আসবেন এই প্রশ্নই উঠেন অস্বীকার কি না একটা দৃষ্টান্ত পেশ করেছেন আল্লাহ আসবেন এমন না আল্লাহ কি করেছেন একটা বিশাল বা দৃষ্টান্ত উপমেশ করেছেন যেটা দিয়ে এই ধারণা দিতে চাওয়া হয়েছে সুলতানি ও কাহি কে আসার স্তরে হল আলমিনের ক্ষমতা এবং তার সার্বভৌমত্ব আর তার আধিপত্য এর যে প্রভাব আসার এইভাবে প্রকাশ পাবে যে যেন আল্লাহ হাসনের মাঠে এসে গেছেন জেসে দুনিয়া কেমন ভাবেশাহ তাম লো আর সলতনত কি আব তহ বাদশাহ নরব আসে তো দৃষ্ট দু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী রাষ্ট্র নয়োগ আশা আর তিন আশেপাশী কিন্তু হাজার সে राष्ट्र नायक राष्ट्रपति प्रधानमंत्री हालका तुलना मूलकु स्वयं राजाशाह स्वयं राष्ट्रपति प्रधानमंत्री की प्रभाव रहीना अनुष्ठान आई तो रकम दिए मानसाय देशक स्वयं चले आसले ठीक तेम ही अब एम भाव प्रकाश पा आल्ला एक मान क्षमता कुदरुत আর সুলতানি আর কাহারি কে আসার তার সার্বভৌমত্ব এবং তার আধিপত্যের প্রভাব এমনভাবে প্রকাশ পায়ুনিয়া কি তাম লস্কর দুনিয়ার কোনো রাজার সমস্ত সেনাবাহিনী আর আয়ানের সালতানাত তার সমস্ত সব যারা বড় বড় পদাধিকারী যারা আছে বড় বড় পদে যারা আছে তারা আসলে ওই রকমের সেখানে মানুষের ওপর একটা যে প্রভাব না। অনুষ্ঠানের অবস্থা কেমন থাকে হ্যাঁ অধিবেশনের অবস্থা কেমন থাকে এইটা বুঝেতে চাইছে তা কি বলতে চাইছেন যে আল্লাহ রবুল আলমিন কেমন দিনে আসবেন আল্লাহ বলছেন যা আরবা বলছে আল্লাহ তালা জগে জগে মুহ তার কাছে মোটেই ছিল না যার ফলে এইরকম অপব্যাখ্যার শিকার হয়েছেন আর বিভ্রান্তির শিকার হয়েছেন রহম্লা मानुषर पेश करार्ज मौलाना मउदूदी अल्लाउदूदी मऊदूदी कत बड़ मानुष একটু ভেজায় সামান্য একটু ভেজাল ঢুকালেন কিন্তু না পুরোটাই যদি ভেজাল হয়তো এটা কি আজকালকার আজকালকার সভ্য ভাষায় লোকেরা কি দুই ভাগে ভাগ করেছে যারা বুঝে सिलेबास कत मिथ्याल कत मिथ्या द्वारा যে খেদমত হয়েছে এই খেদমত ভালো খেদম হয়েছে ইনসা আল্লাহ আমার বাকি কিতাবগুলি থেকে যখন আলোচনা হবে তখন শুনিয়ে দেব চলবে আর একটি বিষয় এই তফসির তফসিরে ছয় খন্ড এই আছে যেমন যেমন তফসির কিন্তু আখিটা এত বড় ভুল ষষ্ঠ খন্ড এটা শেষ খন্ড তারা কি বলেছেন তফসি বলছেন তিনি আল্লাহ রা কি বলেছেন কানা সাহায্য হচ্ছে আফ দলে দলে একটা দুটা করে লুকিয়ে লুকিয়ে না দলে দলে হাজারে হাজার আস্তার ইসলামে প্রবেশ করছে তখন জানবে হে নবী সালাম তোমার কাজ এখন কমপ্লিট হয়েছে যে ডিউটির জন্য তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম দিনের দাওয়াতের জন্য এখন কি করতে হবে এখন তোমার দুনিয়ার যখন কাজ শেষ হয়েছে বার্ধক্য চলে আসছে তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত মানে সুভানুল্লাহ পড়ো আল্লাহামদুল্লাহ পড়ু ও হু আর তার কাছে ক্ষমা প্রার্থনা করু আল্লা বান্দা রবের কাছে আল্লাহর অধিকার আছে না নেই কারণ তারাও আম্ব রসুল কোন আল্লাহর বললাম ঠিক না আব্দুল্লাহ রসুল আল্লাহর বান্দা তারা তো আল্লাহ রা নী মোহাম্মদ রয়েছে তোমার পবিত্রটা ঘোষণা করছি আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ আর আল্লাহ আল্লাহ আমাকে শুধু ভুল করলি ক্ষমা চাইতে হবে না এমনিও ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইলে শুধু গোনা মাফ হয় না আরো কিছু হয় ক্ষমা চাইলে কারো গোনা থাকলে গোনা মাফ হয় গোনা না থাকলে নেকি বাড়ে আর কি হয় মার্যাদা উঁচা হয় যে কোনো নেকাম করলে তিনটি বেনিফিট ভালো করে গোনা মাফ হয় ফির সৈয়াদফ দারাজাত হাসানাতচন হয় আর নেই বৃদ্ধি পায় আর কি হয় মার্যাদা উঁচা হয় এখন আল্লাহ রবী মোহাম্মা এই সুরসেন দা মো কি খিদমতার সুফর্দ কীক অঞ্জাম দে ভুল ہوئی ہو اسے چشم پوشی اور দরগুজার ফমাই বলছেন যেমত করা তোমার উপর ন্যাস্ত করে তোমার কাঁধে বা তোমার উপর ন্যাস্ত করে চালদার কি খিদমত কি অনুযায়ী এলেখিনে রব রবের পক্ষ থেকে যা নাজেল হচ্ছে কি করো পৌঁছিয়ে দাও পৌঁছিয়ে যা এটা হচ্ছে আর মিথ্যা ছড়াছড়ি আর কোন কোথা থেকে কবর থেকে হাত বেরিয়ে চলে আসলো কোথায় সালামের জবাব চলে আসলো এসব জালিয়াতির কথা প্রচার করার তবলি এটা মানুষের মন আর ইসলামের তবলিগ হচ্ছে আর যদি বললেন তৈরি করেছে সেইটা তবলিগ করব। তাহলে সেই তবলিগটা ইলিয়াসি তবলিগ সেটা ইসলামী তবলিগ জি যে এসে মানুষ বিদাত করছে আর অনেক শিল্পী কথাও তাতে রয়েছে পড়ছে অন্ধ পড়ছে আর সেটা কত সবের আসায় একবারে আসছে যেটা তাদের বিশ্ব ইজতেমা হয়ে গেছে একমাত্র আরফা এই গুমরাহি থেকে আল্লাহ মুসলিমদেরকে ফিরে আসার অভিযান করি বলছিলাম যে মহদুদ সাহেব কি বলছেন আল্লাহর কাছে দু আল্লাহ বলছেন নবী যেমন যে আঞ্জাম দিতে গিয়ে মানে সেটা করতে গিয়ে তুমি যে ভুল চুপ ভুল ভ্রান্তি যে ভুল হয়েছে ইয়া কোথায় অথবা যেই কি হয়েছে ঘাটতি হয়ে গেছে হ্যাঁ पूशी गोजार आर्दर आर्दर गोजार आर्दर आर्दर के अल्ला माने देख भूल चारम्म मान फारब्दुल मानते चक्षु चारम्मान चक्षुषी मान पुशीदा पुषीदा मान गोपन तो बोला এড়িয়ে যাওয়া উপেক্ষা করা দেখার পরে চোখ ফিরিয়ে নেওয়া চোখ ফিরিয়ে নেওয়া দেখছেন যে আপনার বাচ্চা একটা ছেলে করছে তারপর দুষ্ট বাচ্চা মানুষ করছে দেখব না দেখলেও লজ্জা পাবে বা ভয় পাবে হ্যাঁ অথবা আপনার একজন দেখছেন যে কোনো ওয়ার্কার এমন কাজ করছে যেটা উল্টা কাজ আর আপনি দেখে ফেলেছেন দেখ এটা ভুল করেছে যদি আমি এখনই ওর দিকে ভালো করে দেখি তো ওর পাল্পিটিশন তো শুরু হয়ে যাবে তখন করে কি যারা উদাহরণের মালিক তারা কি করে হ্যাঁ উপেক্ষা করে ও দেখাও যেন না দেখার ভান করে দেখেও যেন না দেখার ভান করে যে আমি যে দায়িত্ব পেয়েছি আল্লাহ তুমি যে দায়িত্ব দিয়েছো এই দিয়েছ এই দায়িত্ব পালনে গিয়ে যে ভুল চুপ মানে ভুল হয়েছে অথবা কোথায় মানে যে ত্রুটি হয়েছে বা গাফিলতি হয়েছে এইগুলি থেকে আল্লাহ তুমি চশম ফুসি করো আর এই বিষয়টি এমন আপত্তিকর যে বিষয়টি দেবন্দী আলামারাও দেওবন্দি আলাম দেবন্ধিরা কৌমিরা এরা এটাকে তাদের অনেক কিতাব লিখেছে মৌদুদি আর জামাত তার মধ্যে তাদের ফতো আছে কাফের ফটো আছে আমরা কোন মুসলিমকে তাদের আকিদাগত ভুল থাকার কারণ অতক্ষণ কাফের বই যতক্ষণ পর্যন্ত তার কাছে সহিছে দেওয়ার ব্যবস্থা না হয়েছে এটা হচ্ছে পার্থক্য আমাদের মনে অন্যদের অথচ আমাদের ক্ষেত্রে ভারত পাকিস্তান বাংলাদেশের আহলাদিস কেউ কাফের বলে না তবে আকিদের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার গুমরাহির শিকার এটা ঠিক ঠিক দেবন্দী ওলামা বা এই ধরনের আরো বেশ কিছু বিষয়কে তারা তুলে ধরে তো এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা মধ্যমপন্থী চরমপন্থী না মানুষের আকিদেগত ভুল তারপরেও जरूरी हैज्ञता अज्ञता दूर करणा दूर करा তারপরে যদি তিনি অস্বীকার করে থাকেন তখন অন্য বিষয় হইতে পারে শর্ত রয়েছে কাউকে কাফের বলার জন্য আর বেশ কিছু বাধাও রয়েছে শুরু এবং বা মানে এগুলো হচ্ছে জবাবেদুত ফির যেগুলো আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান অনেক আলেমরা বিশেষ করে বিদায় তার মতো খেয়ালই রাখেনা কার ওপর আক্রয়সলো দিল কাফের ফতুয়া কিন্তু কাফের ফতুয়া দিয়ে যে নিজেই কাফে রয়ে গেলেন এর খবর নাই আল্লা দান করেন এবং সব ক্ষেত্রে তাদের থেকে উত্তম পন্থায় সতর্ক করা উত্তম পন্থায় সতর্ক করা এখানে আজকের আলোচনা শেষ করছি তবে যে কথাটি বললাম যে নবীকার আল্লাহ ক্ষমা চাইতে কেন বললেন নন মিতেন যে তুটি হয়েছে ঘাটতি হয়েছে বা ভুল হয়েছে তাই না কেন বা যে কেন তারপরেও তিনি আল্লাহর বান্দা সুতরাং তার মর্যাদা উঁচু করার জন্য তিনি ইস্তিফার করবেন তার নেই বাড়াবার জন্য তিনি ইস্তিফার করবেন তারপরেও আমরা বান্দা হিসাবে হ্যাঁ আল্লাহর বলে সফলই সবাই মুখাপেক্ষি মাহমুদ রসুল কি বলেছেনোলা শেষ করছে তোমাদের কোন ব্যক্তি নিজের আমল দিয়ে ইমান দিয়ে জিজ্ঞাসা করলেন বল আমার এমন কি আপনিও আরে ইভেন আপনিও আমার নহে আমল দিয়ে জান্নার যেতে পারবো না কিন্তু আপনি রসুল্লাহ আপনি সৈয়দুল মুর সলিম আপনি খাতমুল নবী আপনার মাধ্যমে কত লোক হেদায়ত হচ্ছে না আমি পারব বলেন কি আমিও নিজের আমল দিয়ে জানাতে যেতে পারবো না ইমাদ মাফেরাতের মুখাপেক্ষি সকলে সকলে কেউ কম কেউ বেশি করিম সালাম এবং অবশ্যই রহমত এবং মাঘেরাতে ঢেকেছেন তাই আল্লাহর এবং সবচেয়ে উচ্চ মর্যাদার দিয়েছেন এই জরুরি নাই যে আমি সালাম ফেরার পরে আস্তা ফুল্লা আস্তাফুল্লা আস্তফুল্লা করবো যদি আমার জানা থাকে যে আজকে ভুল করেছি তাহলে নাকি চিন্তা করেন আপনি আমরা করছি না বলছি না যারা সন্ন্যতির তরিকে নামাজ পড়ছি সালাম ফেরার পরে না পড়বেন পড়তে হবে জি হ্যাঁ তো ঠিক হয়ে রকম নবী করিমাল্লামের কি আল্লাহ ইস্তফার করতে বলছেন এই মানে এই না যে নবীসাল্লাহামের বোল ত্রুটি আমাকে দর্শাইতে হবে বা হইতে হবে না অবশ্যই না অবশ্যই না তো আল্লাহ রবেনের যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ মুক্ত হওয়ার তৌফিক দান করেন যারা দুনিয়া থেকে মারা গেছেন ভুলের উপর আর তাদের সঠিক জিনিস জানার ব্যবস্থা হয়নি তাদেরকে দেন আর যারা এখন বেঁচে আছেন ভুলের উপর আল্লাহ যেন তাদের ভুল থেকে বিভ্রান্তি থেকে দলালা থেকে ফিরে আসার তৌফিক দান করেন আর যারা হৃদয়তের উপর আছেন তাদেরকে আল্লাহ শুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন যে আল্লাহ আমাকে আপনাকে হৃদয়ত দান করেছেন এবং এর উপর যেন আল্লাহ ইস্তিফা शिकारे बहु मानस भलो मानु गुमराहे जा सूतरा कभी आखिदा पे गे तो अनेक बड़ा होते नसीबे विभ्रांति अपनी सब समय সতর্ক থাকবেন সমস্ত রকমের আকিদা আমলের আখলাখের গুমরাহ বিভ্রান্তি থেকে এবং আল্লাহর কাছে ইস্তেখামা দান করো অটলতা দান করো দিনের ওপর সাবেত রাখো অটল রাখো দিনের প্রতিষ্ঠিত রাখো এবং